السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين المبعث فينا رحمة للعالمين عليه وعلى آله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين اما بعد شبط يدر شك পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ রমজান মুবারকের প্রত্যেকটি মুহূর্ত অন্যন্য সাধারণ মর্যাদায় ধন্যুল আলমিন আমাদেরকে রমজান মুবারকের মাহাত্ম গুরুত্ব মর্যাদা আহকাম সব বুঝে যথাযথভাবে বিবাদত করার তৌফিকদিন আমিন বন্ধুগণ আরেকটি ইসলামের অন্যতম ভিত্তি তার নাম জাকাত আর আল্লাহ জাকাতটা ফরজ করেছেন নামাজের মতই হজের মতোই রোজার মতই হ্যাঁ আর এই জাকাত আমরা রমজান মাসে অনেকে আদায় করি এটা ভালো কল্লানের আর এক রমজান থেকে আরেক রমজান হিসাব করা হয় এটাও ভালো কারণ রোজার মাস মানে চন্দ্র মাস এক রোজা থেকে আরেক রোজা মানে একটি চন্দ্র বৎসর হওয়া আর জাকাত ফরজ হওয়ার জন্য শর্তই হলো এক বছর অর্থাৎ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 তারা সবাই ছিলেন মুসলিম ইব্রাহিম আলীম শুধু তাই না বলে ঘোষণা করেছেন সুতরাং পিতার আদর্শ যা আমাদের আদর্শকে তার ভিন্ন হতে পারে তাহলে দেখুন না বন্ধু কোরআন আলী কের সাক্ষী কোরআন আল আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছে তিনি যখন জন্ম নিলেন তার মায়ের গর্ব থেকে এই পৃথিবীতে মানব জাতির জন্য রব্বুল আলমিনের এক বিস্ময়কর দলিল হিসেবে কেবল মা থেকে কারণ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষ তৈরি করেছেন চারভাবে এক ডাইরেক্ট মাটি থেকে তিনি হলেন আদম আলিহি আসালাম দুই নম্বর রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন একজনের দেহ থেকে আর একজনকে ডাইরেক্ট দেহের অঙ্গ থেকে আরেকজনকে তিনি হলেন হাওয়া করেন কেবল মা থেকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া ওর আনালকেরিম রব্বুল আলমিন তার বাস্তব উদাহরণ গিয়ে বলেছেন আলিহিম নামক জায়গায় খেজুরের বাগানে খেজুর গাছের গোড়ায় যদিও খ্রিস্টানরা ইতিহাসটা বিকৃত করে ফেলেছে হেদায়ত ন করো এখন বলে বেতলহামে ইসাইফ দে মারিয়াম আলিহিমসালাম যখন জন্ম নিলেন জন্মের সাথে সাথে মায়ের কুলে তিনি কথা বললেন কোরআন আল কিমে সৌরত মারিয়ামে রব্বুল আলামিন তুলে ধরেছেন কালা ইনিয়া আবদুল্লাহ মায়ের কুলে নবজাতক বিবেকবান প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান মানুষের মতো কথা বললেন সুবহানাল্লাহ কারণ রব্বুল আলমিন তাকে সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন নবী করে এবং তিনি রসুল ছিলেন তার মা বেবিচারিনি ছিলেন না অন্যায় করেননি বরং রব্বুল আলামিন তার মায়ের মাধ্যমে তার এক অলৌকিক ক্ষমতার প্রমাণ করেছেন পৃথিবীতে যারা এটা বিশ্বাস করতে পারে না তারা যেন আদমকেও বিশ্বাস করতে পারবে না নৌদাহ কিন্তু বন্ধু ইসেন আলি হিমাসালাম জন্মের সাথে সাথে মায়ের কুলে মায়ের পবিত্রতা বর্ণনা করে নিজের পরিচয় দিয়ে এবং নিজের দায়িত্ব এই তিনটি বিষয় বলতে গিয়ে যে কথাগুলো বলেছেন সোয়াই মারিয়ামের ভাষায়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 সালাত এবং জাকাতের সুতরাং বন্ধু পেলাম আমরা জাকাত এবং সালাত ইসা মারিয়াম সালাম নিজের মুখে জন্ম নেয়ার সাথে সাথে মায়ের কুলে নিজেই বলেছেন সুতরাং জাকাত আর সালাত তার শরীয়তে ছিল যদিও পরবর্তীতেবুল আলমীদ আরও বলেছেন অপার রম্বি ও আলী দতি মায়ের পবিত্রতাও তিনি বর্ণনা করেছেন সুতরাং বন্ধু ইসা আলিহিমের শরীয়তে জাকাত ছিল এর আগে মুসা আলি ইসলামের সরিয়েতে জাকাত ছিল এর আগে দাউদ আলী ইসালামের সরিয়েতে জাকাত ছিল আদম আলী ইসালাম থেকে নুহ আলি ইসালাম ইব্রাহিম সবার সময় জাকাত ছিল সালাত কায়ম এবং জাকাত আদায়ের বাস্তবতাকে ইমানদারদের দলে প্রবেশ করার বাস্তবতা বলে ঘোষণা করেছেন সুবাহ তাই জাকাতের ইতিহাস ইসলামের ইতিহাস যত প্রাচীন মানবতার ইতিহাস যত প্রাচীন যে কথাটি বলেছেন সুরা এর একশো নাম্বার আয়াতি আল্লাহ সুন্দর করে বলেছেন তার রসুলকে খুদ আপনি গ্রহণ করুন সম্পদ থেকে আপনি আদায় করুন কারণ তুতা হিরু এর দ্বারা তাদেরকে পবিত্র করবেন অতুজাকি বিহা এবং পরিচ্ছন্ন করবেন মুক্ত করবেন তাহির মানে হল সম্পদ মন বিশ্বাস পরিবেশ সার্বগ্রিকভাবে পবিত্র করা আর তাজকিয়া মানে পরিচ্ছন্নতা মানে সম্পদ হারাম থেকে হালাল করা সম্পদকে দুর্নীতি থেকে সুনীতির অন্তর্ভুক্ত করে প্রতিষ্ঠিত করা বৎসর অতিক্রান্ত হওয়ার সাথে সাথে তার উদ্বৃত্ত সম্পদের ক্যালকুলেট একশত ভাগ করে এ টু জেড করে এর আড়াই পার্সেন্ট চল্লিশ টাকায় এক টাকা একশো টাকায় আড়াই টাকা নামাজ, ফরজ হিসাবে হজের মতো ফরজ হিসেবে আর্থিক দুর্নীতি একেবারে কমে যাবে ভাষা রব্বুল আলমিন তার হাবিব কি বলেছেন জাকাত প্রতিষ্ঠা করুন আদায় করে নিন জাকাত এর দ্বারা মানুষের মন বিশ্বাস সমাজ সবকিছু জীবন পরিচ্ছন্ন হবে পবিত্র হবে আর হবে। দুর্নীতি থেকে মুক্ত হবে আরো যে মজার বিষয়টি যাদের কাছ থেকে আপনি জাকাতটা আদায় করলেন যে জাকাত দিচ্ছে তার উপরে আপনি সালাত করুন কারণে না আপনার সালাদ তাদের জন্য সাকান এবার হাবিবের উপরে ফেরেস তারা সালাদ করেন মোহাম্মদ সাল্লাহসমের উপরে এবং আমরা যারা ইমানের আমাদের আমাদেরকে রব্বুল আলমেন আদেশ করেছেন মোহাম্মদ সাল্লাহসামের উপরে সালাত আর সালাম করতে তার মানে বোঝা গেল সালাত এবং সালাম কত মর্যাদা अपनी कष्टार्जित सम्पदे भलोबा जुड़ी कारण जीकार फिर छोट्ट एक আল্লা ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে না জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই खा पाना जैविक चाहिदा पूर्ण करमजान गुरुत्वपूर्ण विषय देख रमजान सन्ध्याप्रचार सकाल आठ टेल टी मुहम्मद अबू हुरु अनहू बसूल एक তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস সাহাবিগণ বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস যার টাকা পয়সা ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস হবে যে পৃথিবী থেকে সালাদ সাম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারও সম্পদ আত্মসাত করেছে हत्या कर हकदारे तरह नेकदार के हक पूरण कर पूर्व जदि तर ने शेष तक तर पापमू तरह चापान शेषे जहान नापे निक्षेप करा से ही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय हादिर संख्या छहजार दुश एक दिकार, दिकार। राज। दे राज, दे राज। कार आदर्श जीवन केलोकितीवन के आलोकित पढ़ल मानवतार उपकार देख जकत मानी सम्पदे बृद्धि जकत मानी सम्पद बाढ़ জাকাত আদায় করলে জাকাতের সুফল হিসেবে জাকাত দানকারীকে রব্বুল আলমিনের অনুগ্রহের সম্পদ তার বৃদ্ধি পায় কেমনি জাকাত আদায় করা মানেই হল ব্যক্তি দরিদ্রের জন্য নিবেদিত হওয়া অসহায় মানুষের জন্যে নিজেকে পেশ করা বন্ধুগণ্লা সাহত এবং তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাআ হুসাল্লাম জাকাত দেয়ার জন্য যে সুফল বলেছেন পাশাপাশি যারা দেবে না তাদের জন্য দেবে না। সে একটি ফরজ বিধান লঙ্ঘন করা কবিরা গুনা আর এই কবিরা গুণা তো ছাড়া ক্ষমা হবে না দুই নাম্বার। যে জাকাত দিল না সে তো জাকাত খেয়ে ফেললো বঞ্চিতা তার ব্যাপারে কঠিন কথা উল্লেখ করেছেন এক হলো জাকাত যে আদায় করে না সে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে না করে করে আদায় করার কঠিন শাস্তির প্রসঙ্গে যে কথাটি বলেছেন বন্ধু আতকে উঠতে হয় রব্বুল আলমিন বলেছেন যারা খনির মত স্বর্ণ আর রৌপ্যকে জমা করে আল্লা দিন যারা খনি বানাতে চায় আহ স্বর্ণ এবং রৌপ্যের বন্ধুগ অনেকে প্রশ্ন করতে পারে রব আলী কেন স্বর্ণ এবং রূপের নাম উল্লেখ করলেন এটা শতত প্রমাণিত সর্বজন গৃহীত যে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে ক্যামত পর্যন্ত সম্পদের সিম্বল হলো দুটি জিনিস একটি স্বর্ণ আর একটি রৌপ্য তাই রৌব বলেছেন যারা স্বর্ণ এবং রৌপ্য পৃথিবীতে সম্পদের সিম্বল হিসেবে নাম বলেছেন এর ভিতরে সব কিছু এসেছে তবে নাম ধরে স্বর্ণ এবং রৌপ্য যারা জমা করে ওলায়ুন ফিকুন হাফিজিল্লা খরচ করে না আল্লাহ রাস্তা তো জাকার দা দেয় না জাহান্নামের উত্তপ্ত আগুনে গলে যাওয়া সম্পদ দিয়ে তার পিঠে বুকে মুখে শিল মারা হবে বলা হবে এই হল তোমার সম্পদ নিজের সম্পদ মনে করে যা বারবার জমা করেছিলে তার মজা ভালো করে বুঝু। নামাজ যেমন ফরজ রোজা যেমন যেমন ফরজ টি কেমনি জাকাতামূলক করেছেন জাকাত শব্দটিকে নামাজের সাথে মিলিয়ে বলেছেন আরবি জাকাত শব্দটি বাংলায় যদি অনুবাদ করতে হয় তাহলে সরল আবিদানিক অর্থ দ্বারায় জাকাত মানে পবিত্র করা পরিচ্ছন্ন করা বৃদ্ধি করা পবিত্র করা পরিচ্ছন্ন করা বৃদ্ধি করা জাকাত শরীয়তের পরিভাষায় আবিদানিক পবিত্র পরিচ্ছন্ন এবং বৃদ্ধি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 এর চল্লিশ বাগের এক ভাগ এক শত টাকায় আড়াই টাকা জেনে অনুসরণে আটটি আটটি নির্ধারিত খাতে ব্যয় করা এর নাম জাকাত এবং জাকাত মানে জাকাত দিতে গিয়ে সাকাতকে অনুগ্রহ মনে করা যাবে না অনুকম্পা মনে করা যাবে না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 যে সম্পদ জীবনের কল্যাণে আসে না সম্পদ নয় অর্থনীতির ভাষায় তা সম্পদ নয় বন্ধুক শব্দ দিয়ে হ্যাঁ তিন জায়গায় রব্বুল আলমিন সাদাকা শব্দ দিয়েও জাকাত বুঝিয়েছেন কারণ সাদাকা দুই প্রকারের হয় একটি বাধ্যতামূলক সাদাকা আর একটি হল সাদাকা তবে রব্বুল আলমিন জাকাতটা বাধ্যতামূলক অবশ্যই তাড়াতাড়ি আদায় করে ফেলা উচিত কারণ যদি আদায়টা না করে মারা যায় অপরাধীর কাঠগড়ায় তাড়াতে হবে আমরা প্রশ্ন করতে পারি যে জাকাত এর সমার্থক আর কোনো শব্দ করে আনার রয়েছে হ্যাঁ যেমন সাদাকা জাকাতের সমার্থক শব্দটিকে সমুল আলমিন করিমে একাধিকবার সালাতের সাথে সালাত যেমন ফরজ দামাত যেমন ফরজ জাকাতটাও ফরজ হা এবার আমার প্রশ্ন করতে পারি যে আমি অগ্রিম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 ভালো আমাদের মাঝে যদি জাকাতটা ঠিকমতো কায়েম থাকত তাহলে অভাব দারিদ্র অসহায়ত্ব ক্লে ক্লিষ্ট মানুষের খুঁজে পাওয়া যেত না সত্যিই দারিদ্রকে সব জায়গা থেকে হটায়া যদি দিতে হয় তাহলে কায়েম করতে হবে জাকাত আর এর বৈশিষ্ট্যের প্রথম হলো জাকাত হলো ইসলামের পাঁচটি বৃত্তির একটি দুই নাম্বার।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 বন্ধুগণ আসুন না আমরা কেমতের কঠিন দিনে চাই। সমাজের মানুষের হক আদায় করতে চাই দরিদ্র অসহায়ের সম্পদ নিজে খেয়ে ফেলতে চাই না তাই জাকাতটা কায়ে করি আদায় করি অথবা জাকাত দিতে উৎসাহিত করি অথবা জাকাত ধোনির কাছ থেকে নিয়ে দরিদ্রকে পৌঁছে দেয়াল আমাদের সকলকে পবিত্র সময়ে করার বুঝার তৌফিক দিন আমিনামালিকুমতুল্লাহ আপনার আপনার পারে. অর্থ পাঠাতে পারেন এক এক তিন দুই তিন এক চার নয় এর এট তিন টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান ইসলামিক The stars of future, the dyes of future. Today, I'll be talking about Dawatul Islam, an inundation toward Islam. Watch Faisal Kogan, Ismail Khan, Zayed Sheikh, Sufayba Subharibala, Amreen Sheikh, Zainab Paruqi, Fatima Munshi and Farid Naik. I welcome, welcome all of you, of you with the Islamic, Islamic greetings Assalamu Alaikum wa Welcome to the world of future generation Dekhun bhavishya projanmo prati sombar bikel